দ্বাদশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার ১৪ ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় নয়টা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের দ্বারের কাছে দক্ষিণপূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন রামলাল কাছে দাঁড়াইয়া আছেন রাখা লাটু নিকটে এদিকে ওদিকে ছিলেন মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছো? তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই ঠাকুর বলিয়া দিয়েছেন। এখানে অতিথিশালার অন্য তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙালের জন্য ও হয়েছে তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন মণিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হইল রাম হরধনু ভঙ্গ করিয়াছে শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন দশরথ ভয়ে আকুল পরশুরাম আর একটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন আর ওই ধনুতে জ্যারোপণ করিতে বলিলেন রাম ঈশ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বলিলেন এখন এ বান কোথায় ত্যাগ করবো পরশুরামের দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবা মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ রামলালকে একটু গুহক চণ্ডালের কথা বল দেখি রামচন্দ্র যখন পিতৃ সত্যের কারণে বনে গিয়েছিলেন গুহক রাজ চমকিত হইয়াছিলেন রামলাল ভক্তমাল পড়িতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরল চমকি চাহিয়া রহে নাকি আইসে সে বল নিমিক নাহিকো পড়ে চাহিয়া রহিল কাঠের পুতুল প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলিয়া আলিঙ্গন করিলেন গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাকে সঁপিনু দেহ পরাণ সহিতে তুমি মোর সরবশ প্রাণ ধন রাজ্য তুমি মোর মুক্তি তুমি শুভ কার্য আমি মোরা যাই তব বালায়ের স্বনে দেহ সমর্পিনু মিতা তোমার চরণে রামচন্দ্র চৌদ্দ বৎসর বনে থাকিবেন ও জটা বলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বলকল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চৌদ্দ বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইল প্রিয়তম গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্তে লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল ক্ষিতি মাঝে আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোকাশিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা তো নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনি ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধা গায়ত্রীতে লীন হয় তখন গায়ত্রী জপলেই হয় আর গায়ত্রী ওঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওং বললেই হয় সন্ধ্যাদিকর্ম কতদিন যতদিন হরি নামে কি রামনামে পুলক না হয় আর ধারা না পড়ে টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম ও ভালো না একজন ভক্ত টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন যে ঠিক রাজার ব্যাটা সে মুসহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করে চায় না টাকা আপনি আসে গীতায় আছে যদৃচ্ছা লাভ সদ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ পাঁকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জন ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাকের ভিতর থাকতে হয় তবু গায়ে পাঁক লাগে না সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ মনি দৃষ্টে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মাগ ছেলেকে দেখে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনিছি তুই আমাদের হরে তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে গেল যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা। সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি শিব সীতা শিবানী তুমি নর সীতা নারী বেশি আর কি বলবো, যেখানে পুরুষ সেখানে তুমি যেখানে স্ত্রী সেখানে সীতা ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না প্রারব্ধ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে ঠাকুর সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনো ভোগ আছে এবনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে আমার এখনো ভোগ আছে নটবর পাজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব এক মতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল সব আমার কাছে এসে বসল আমি তাদের মা মা বলাতে পরস্পর বলাবুলি করতে লাগলো ইনি প্রবর্তক এখনও ঘাট চিনেন নাই ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে চরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা বালিকাভাব স্ত্রীভাবে শীঘ্র পতন হয় মাতৃভাব শুদ্ধভাব কাঁসারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন তবে আমরা আসি মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব।